দেখছেন <laughs> TV Bangla East TV network the solution for humanity. যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমাদের সব দর্শক ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আয়োজনে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন কে কেন্দ্র করে আমাদের জীবন গড়ার এই যে আয়োজন এই আয়োজনে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে সুরানুরের সিক্সটি নম্বর আয়াত থেকে আমরা কন্টিনিউ করছি ইনশাআল্লাহ যে হেদায়ত আমাদেরকে দিয়েছেন এই হেদায়তের মধ্যে দিয়ে আমরা কিভাবে জীবনকে পরিবর্তন করতে পারি সুন্দর করতে পারি সেটাই হলো আমাদের প্রয়াস এটাই আমাদের চেষ্টা ইনশাআল্লাহ আর যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের সাথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা এই কোরআনের পথে থাকব আমরা রহমতের সাথে থাকব বরকতের সাথে থাকব সহি সালামতের সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ আসুন সর্বপ্রথমে আমরা কোরআন কেন্দ্রিক আয়োজনের আমাদের তেলাওয়াতটা করে ফেলি তাতে করে বরকতও হবে সোয়াবও হবে আর তেলাওয়াত যখন আমরা শুনছি প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ সব হ্যান হুবতা আয়লা আমাদেরকে দশ দশ নেকি দেবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريد حرج ও ফুসি কম আং কুলুমিং বয়তি কম আউ বইতি আবাইম আউ বই তিউ মহাটি কম আউতি কম আউ বইতি কম আউ বইতি আিকম আউতি কম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 اِذَا دَخَلْتُم بُيُوتًا فَسَلِّمُوا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً مُبَارَكَةً طَيِّبَةً كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ তাকিলুন স্বাদ হচ্ছে কোনো অন্ধ ব্যক্তি অথবা কোন বিকালঙ্গ ব্যক্তি অথবা অসুস্থ ব্যক্তির জন্য অথবা তোমাদের নিজেদের জন্য কোনো অসুবিধা নাই যে তোমরা খাবে তোমাদের নিজেদের ঘর থেকে অথবা তোমরা খাওয়া দাওয়া করবে তোমাদের বাবাদের ঘরে অথবা তোমাদের মায়েদের ঘরে অথবা তোমাদের ভাইদের ঘরে অথবা তোমাদের বোনদের ঘরে অথবা তোমাদের ফুফুদের ঘরে অথবা তোমার চাচাদের ঘরে। অথবা তোমরা খাবে তোমাদের খালুদের ঘরে অথবা এমন ঘর যেই ঘরে তোমাদের অধিকার রয়েছে সেখানেও তোমরা খাওয়া দাওয়া করলে কোনো অসুবিধা নেই অথবা তোমাদের বন্ধুদের ঘরে তোমরা খেতে পারবে আর এটা তোমাদের জন্য কোনো গুনাহের বিষয় নয় যে তোমরা একত্রিত হয়ে বসে খাওয়া দাওয়া করবে অথবা একে একে খাওয়া দাওয়া করবে আর যখনই তোমরা কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপরে নিজেদেরকেই তোমরা সালাম দিবে আর এটা হলো আল্লাহ সুভানার পক্ষ থেকে তোমাদেরকে গ্রিটিং অভিবাদন অভিভাষণ আর এভাবেই আল্লাহআ তার আয়াত তোমাদের জন্য বর্ণনা করে থাকেন আশা করা যায় যে এর মধ্য দিয়ে তোমরা আকল মান হবে সম্মানিত দর্শক ভাই বোনেরা কোরআনের হেদায়তের আয়নায় আমাদের আলোচনা চলছে এবং আলোচনার বারবার আমি রিপিট করেছি আল্লাহর কোরআন হলো এক হেদায়তের মহান কিতাব এই কোরআন হলো মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন এই কোরআন দিয়ে আল্লাহ সব হুয়া আয়লা আমাদেরকে সম্মানিত করেছেন এই কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে আলোকিত করেছেন সেটাই হলো আমাদের কাজ আর এই কোরআনের মধ্যে বড় বড় বিষয়ের আলোচনা যেমন আছে ছোট ছোট বাট ইম্পর্টেন্ট এরকম সব বিষয়ের আলোচনাও কিন্তু আল্লাহর এই কোরআনের মধ্যে করা হয়েছে আজকের যে মহান এই হেদায়তের মধ্য দিয়ে বোঝা যায় যে আল্লাহ মানুষকে করে সৃষ্টি করেছেন জাহেলি জমানাতে মানুষের এমন এক অভ্যাস ছিল যে তারা কোনো অন্ধ ব্যক্তির সঙ্গে বসে খাওয়া দাওয়া করতে কমফোর্ট ফিল করতো না অথবা কোনো বিকলাঙ্গ ব্যক্তি হয়তো খোড়া ব্যক্তি অথবা যার হাত নাই যার পাও নাই কোন না কোন কারণে বিকলঙ্গ হয়ে গেছে তারা খাওয়া দাওয়া করতো না অথবা কেউ যদি না অথচ তারাও তো সমাজের অংশ ডিজেই বল যেটা আজকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ডিজেই বলদেরকে তারা লুক আফটার করে এই আফটার করার যে সিস্টেম চালু হয়েছে আলহামদুলিল্লাহ ইস ইজ এ গ্রেট গ্রেট থিং সমাজে এমন অবস্থা ছিল যে এদেরকে নিয়ে তারা খাওয়া দাওয়া করতো না তারা এক মজলিসে বসতো না তারা এটা করতো এই কুসংস্কার প্রমাণ করে দিলেন যে না তোমাদের খাবারের মজলিসে অন্ধ হোক বিকলাঙ্গ হোক ডিসেবল হোক অথবা হোক না অসুস্থ রুগ্ন ব্যক্তি সে তোমাদের সঙ্গে শরিক হতে পারবে তুমি যেমন মানুষ সেও তেমন মানুষ মানুষ হিসেবে তার এই অধিকার রয়েছে একজন মানুষ অসুস্থ হতে পারে ডিসেবল হতে পারে অথবা একজন মানুষ অন্ধ হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এজন্য জন্য সমাজে তাদেরকে যেন এক্সক্লুড করা না হয় বরং সমাজের মধ্যে তাদেরকে যেন ইনক্লুড করা হয় এবং ইনক্লুড করার বিষয়টা আল্লাহ সুবাহ এখানে বর্ণনা করছেন এবং এই বর্ণনা শুরুই হয়েছে এমনভাবে খাবার দাবারের মজলিস খাবারটা ফুড ইস দা ইন ওসেন নিড আমাদের সবার জন্য এটা একটা যে আমরা খাবার খেতে হয় খাবার যদি আমরা না খাই তাহলে আমরা বাঁচতে পারি না আমাদের পক্ষে বাঁচা সম্ভব হয় না ফুডটা মানুষের একটা আর দেখেন খাবারের মধ্যে দিয়ে আল্লাহ তা কত জিনিসকে একত্রিত করেছেন সুবাহান আমার কি মনে হয় জানেন যদি খাবার দাবারের প্রয়োজন না হতো তাহলে বাচ্চারা হয়তো ঘরে ফিরে আসতো না children are coming back to parents because they have to eat we are going back home because we have to eat and we are waiting and moms are cooking and then my dad and I'm not going to say I'm not going to say I'm not going to cover the world economy that I'm not going to cover the I'm not going to cover the world that the food option I'm not going to be a Allah আবার খাবারের ক্ষেত্রে এই বিষয়টা আল্লাহ রবাহ আলমিনের কাছে খুবই অপছন্দনীয় যখনই আমরা খাবারের কোনো আয়োজন করব। যখনই আমরা খাবারের কোন আমরা ব্যবস্থা করব আমাদের সমাজে তখন আমাদেরকে এটা করতে হবে সম্মানিতা আমরা যেন সবাই তখন এই কাজ করি এখানে ক্লিয়ার হেদায়েত দিচ্ছেন শুরু করছেন অন্ধ হোক অথবা বিকলাঙ্গ হোক ডিসেবল হোক অসুস্থ হোক অথবা ভালো মানুষ হোক তারা একসঙ্গে বসে খেতে পারবে এবং তারা একসঙ্গে খাওয়া দাওয়া করা উচিত হ্যাঁ আপনাদের হয়তো অনেকের মনে আসছে যে যে এমন হয়। অন্য মানুষ হয়ে যেতে পারে এটা যে এরকম থাকলে সেইটা আলাদা কিন্তু কিছু মানুষ আছে এমনি তারা সারা জীবনের জন্য রোগী হয়ে গিয়েছেন এই জন্য তারা যে কোনো মজতিষে এসে অংশগ্রহণ করতে পারবেন না এটা কিন্তু আমাদের জন্য ঠিক হয় না আমরা যেন এরকম কাজ কখনো না করি বরং তাদেরকে যেন আমরা সবসময় করি এবং আল্লাহ করবে তাহলে এরকম ইম্পোর্টেন্ট জিনিশের কারণে আল্লাহ সুহানো মানব সমাজকে একত্রিত করে ফেলছেন আর সেখানে যেন কাউকে উঁচু কাউকে নিচু এরকম করে যেন দেখা না হয় কারণ মর্যাদার মানুষের মর্যাদা দিয়ে থাকেন মর্যাদা কিভাবে আমি অবশ্যই তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি বিভিন্ন জাতি এবং গোষ্ঠীতে বিভক্ত করেছি একজন যেন তোমরা আর একজনকে চিনতে পারো জানতে পারো ইন্ম ইন্দ আশ্চয় আল্লাহ রাখে সব থেকে সম্মানিত হলো এই ব্যক্তি যার মধ্যে আমরা কথা বলবো আমাদের সময় হলো খানিক্ষণের বিরতিতে যাওয়ার back very very soon See ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাকি সুনি আল্লাহ আসসালামাইকুমুল্লা আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা शेख आलम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 এক নিকটে মনোনীত তিনি যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে খেয়ানত করেছেন জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি ইসলাম আল্লাহ আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক আমরা এই আলোচনা করছিলাম যে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেছেন যে মানুষকে আল্লাহ এক নর এবং নারী থেকে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন বিভিন্ন ট্রাইব বিভিন্ন গোষ্ঠী বংশে আল্লাহ আল্লাহরবাহ আলম বিভক্ত করেছেন কারণ আল্লাহর পরিচিত হতে সুবিধা করে দিয়েছেন তবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে বেশি প্রিয় হবেন ওই ব্যক্তি যিনি আল্লাহ তা আল্লাহকে বেশি ভয় করেন আর আল্লাহর ভয়ের ভিত্তিতে কিন্তু মানুষের মর্যাদার মানদণ্ড আর আমাদের মূল আলোচনার বিষয় ছিল সুরা নূরের এই যে আয়াতের হেদায়ত নিয়ে আমরা আলোচনা করছি যেখানে ব্যক্তি অন্ধ হোক অথবা একই কাতারে একই মর্যাদার হতে পারে কারণ মানুষের অসুস্থতা আল্লাহর দেওয়া মানুষ কেউ অন্ধ হয়েছে এটা আল্লাহর ফয়সালা অথবা কেউ ডিসেবল হয়েছে এটা তার নিজের কিন্তু অর্জন করা নয় যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে এটা হতে পারে যে কোনো অসুবিধার কারণে হতে পারে যেন সমাজে তাদেরকেও যেন মর্যাদা দেওয়া হয় সমাজে তাদেরকেও যেন ইনক্লুড করা হয় ইনক্লুসিভ যেন হয় নট এক্সক্লুডেড এনি যেন সমাজ থেকে তারা কোন অবস্থাতে বাদ পড়ে না যায় তাদেরকে যেন আমরা কোন অবস্থাতে ছোট করে যেন না দেখি সাথে সাথে আল্লাহ রাবুল্লাহ আলমিন কবি সিম্পল এক্সাম্পল নিয়ে এসেছেন যে খাবার দাবারের ইস্যুটা খাবারের ইস্যুতে আমরা সবাই সমান কারণ পেটে ক্ষুধা লাগলে সবাই আমরা কিন্তু পাগলের মতো হয়ে যায় এভরিবডি নিজ টু ই एवं सबा खेते हैं सुकान भट्टाचार्य कविता से क्षुदार राज्य पृथ्वी गद्यमयिमारा जान झलसानो रुटी जेज पूर्णिमाराँद के झलसानो रुटर मत मन जदि पेटे क्षुधा थे क्षुधार जो अनेक मानुष अनेक असुविधार मध्य पड़े जाए खबर जान प्रत्येक देवा हैल्लाह रब्बुल्ला आलमिन स्पेसिफिकली দ্বিতীয় পর্যায়ে এসে এখানে আল্লাহ আমাদেরকে বলছেন যেমন আমাদের মূলত নিকট আত্মীয় যারা আমাদের ক্লোজ রিলেটিভস যারা এবং যারা আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডস এরকম যারা খুব আপন আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছেন এই বন্ধু বান্ধবদের আমরা তাদের ঘরে খাওয়া দাওয়া করতে পারবো এমন এক সময় ছিল যে মানুষ মনে করতো শুধু নিজের বাড়িতে খাওয়া যাবে না। আমাদের মধ্যে একটা আছে যেমন আমরা যখন রোজা রাখি অনেকে মনে করেন যখন সারাদিন কষ্ট করে রোজা রাখলাম অন্যর বাড়িতে গিয়ে ইফতার করে সোয়াবটা তাকে দেওয়া ঠিক হবে না এই আপনার অনুমানটা কিন্তু একেবারেই ভুল কারণ আপনি রোজা রেখেছেন কথা ঠিক আর একজনের ঘরে গিয়ে যদি আপনি এই জন্য যেমন এটা ইফতারের ক্ষেত্রে ঠিক অন্যান্য খাবার দাবারের ক্ষেত্রেও ঠিক যদি কেউ ইনভাইট করে দাওয়াত দেয় তাহলে যদি কেউ ইনভাইটেশন কে রিফিউজ করে সে আবুল কাসেম মোহাম্মদুর রসুল্লাহ করলো বিপক্ষে চলে গেল আল্লাহর যদি নাও পাই নিকটার্থী যারা আছে আপন বন্ধু বান্ধব যারা আছে তাদের ঘরে গিয়ে খাওয়াটা এটা আমাদের হক এই হক আল্লাহ রব আলমিনী আমাদেরকে দিয়েছেন জন্য দেখেন আমি অনুবোধ করলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দাদাও এসে যায় যখন আবা বলা হয় তখন বাব দাদা দাদার দাদা পরদা তিনি সহজ সবাই এসে যায় আও বইও তি ওম্মা হাতেরা উম্মা হাত মায়েরা কেন বলা হয়েছে কারণ মার সাথে সাথে দাদিও যেমন তোমাদের চাচাদের ঘরে তোমরা খেতে পারবে আবহুতে আমাতে কম তোমাদের ফুফুদের ঘরে তোমরা খেতে পারবে আবইতে আখওয়ালিকম অথবা তোমরা তোমাদের মামাদের ঘরে তোমরা খেতে পারবে খাল হলো দেখেন বাংলা হিন্দি খালা তে কোম আর একটা বলা হয়েছে যদি এমন হয় তোমাদের নিজেদের ঘর এখানে তোমাদের অথরিটি আছে তার অর্থ হলো মনে করেন যে घरे गएबाप चकर बारे क्या करोक तरफ खावा दवा ठीक है ठीक ना बर तेने खेते खावा उचित ना खा दावा कर लेकिन खूब माइंड कर जमन बड़ी रसूल सल्लासम घर क्या मे हिसेब नबिर घर हटात कर ल्यापारने घा गोस्त दीस ना बेपार्लोल्ला हल सद गोस्तार তখন আল্লাহ নবী বাড়িরা কে বললেন এটা তোমার জন্য সদকা ছিল কিন্তু আমাদের জন্য এটা হাদিয়া হয়ে গেছে আমাদের জন্য এটা গিফট হয়ে যাবে তোমার জন্য এটা চ্যারিটি সদকা রসুল সাল আলহি ওই গোষ্ঠ থেকে খেয়েছেন তাহলে দেখেন Rasulullah sallallahu alayhi wa sallam is showing us the best example. Ebang Allah nubi hulayn laqad kaana lakum fi rasulillahi uswatun hasana indeed. You have best role model in the life of Rasulullah sallallahu alayhi wa sallam. Allah nubi jibonir mudhya amadir rohishya sharbooshishto example udharon. Tahlein nubi karim sallallahu alayhi wa sallam tini ki kore Tini এমনকি কি আর জন্য যে সদাকা হিসেবে যে গোষ্ঠী এসেছে এই গোষ্ঠীকেও আল্লাহ নবী সাল্লহি ওসালাম খেয়েছেন এবং আমাদেরকে এক্সাম্পল দেখেছেন যে না তোমরা এরকম তোমাদের চাকর যদি হয় তোমার কাজের ছেলে হয় কাজের বুয়া হয় কাজের মেয়ে হয় তারা যদি তোমাদের জন্য কোনো কিছু তাদের নিজেদের থেকে রান্না ভাড়া করে নিয়ে আসে তাহলে তোমরা সেটা খাবে তোমরা এটাকে এনজয় করবে এবং এটা কোনো অবস্থাতে এটাকে তোমরা ইগনোর করবে না কারণ এটাকে ইগনোর করাটা তোমাদের জন্য উচিত হয় না তোমাদের জন্য ঠিক হয় না করলে বরং তোমরা অথবা তোমাদের বন্ধু বান্ধবদের ঘরে গিয়ে তোমরা খেতে পারবে এখন বন্ধু বান্ধবরা যারা বন্ধু হলো এমন একজন যার আসলে সংস্পর্শে আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে আরবিতে বলা হয় যে আলমার ও আলাদিন তার বন্ধুর যেই বিষয়টা সেই বিষয়ের উপরেই মানুষ বড় হয় এবং মানুষের পরিচয় হয় ইংরেজিতে বলা হয় কোম্পানি যে একজন মানুষ পরিচিত হবে সেই দিয়ে কোন ধরনের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কল তার আছে এটার মধ্য দিয়ে বোঝা যাবে যে সেই লোকটা আসলে কেমন এজন্য যদি বন্ধুদের সঙ্গে ফ্রেন্ডসদের সঙ্গে ক্লোজনেস না থাকে তাহলে মানুষের জীবন সুন্দর হয় না এমনকি ডিস্ট্রিবিউটিং দ্য পারফিউম যিনি মিস্বর যিনি বন্টন করছেন আপনি যদি এরকম কোন ব্যক্তির সঙ্গে যদি আপনার বন্ধুত্ব থাকে তাহলে আপনি হয় তার থেকে পারফিউম কিনবেন সুগন্ধিওয়ালা অথবা তার থেকে আপনি ভালো ঘেরাণ পাবেন আর বন্ধ যদি খারাপ হয় তাহলে কানা ফেখিল কীর যেটা আগুনের মধ্যে যেমনভাবে কামার আছে তারা যেমন আগুনের মধ্যে কয়লার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তারা যেমন ফু দিতে থাকে তাহলে তার সঙ্গে গিয়ে আপনি হয় দুর্গন্ধ পাবেন আর হয় আপনার থেকে জামা কাপড় এসে আপনার জামা কাপড় পোড়ায় ফেলবে আগুনের ফুলকে এসে তাহলে আপনি যে কোনো না কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্ধু যেহেতু মানুষের জীবনে বলেছেন যে আপনার কাছে যদি কোনো মেহমান আসে আসে তাহলে থ্রি ডেজ ইস রাইট যে আপনি তিন দিন থাকলে আপনি কিছু বলতে পারবেন না চতুর্থ দিনে গিয়ে আপনি হয়তো বলতে পারেন আমরা আজকাল এমন যান্ত্রিক জীবনে আমরা এত ইন দা হাসল বাসল অব দা ইন দা সিটি লাইফ আমরা এত বিজি হয়ে গেছি আমরা এরকম বন্ধু বান্ধবদেরকে খাওয়ানো তাদের এখানে গিয়ে খাওয়াই সময় আমাদের নাই আমরা টাইম পাইলে আমরা মোবাইল ফোন নিয়ে বিজি আমরা কেউ আসি আছি ল্যাপটপ নিয়ে বিজি এরপরে কেউ আইপ্যাড নিয়ে বিজি কেউ হলো আমরা ইন্টারনেট নিয়ে বিজি কেউ হলো কম্পিউটার নিয়ে বিজি আমরা মানে এত বিজি হয়ে গেছি কিছুদিন পরে আমরা এত আনসোশাল হয়ে যাচ্ছি আমাদের অবস্থা কি হবে আল্লাহন আসলে আমরা তো মানুষ মানুষ সোশ্যাল বিং এই হিসেবে আমরা বন্ধুদের মধ্যে এরকম সম্পর্ক থাকা দরকার ছিল আসুন আমরা গরিব হোক দনী হোক অসুস্থ হোক সুস্থ হোক এইবেল হোক ডিসেবেল হোক সবাইকে খাবার সঙ্গে খাবারের এবং আমরা সবাই মানুষ হিসেবে সমান আল্লাহ রাবুল আলমিনে সমান মর্যাদা আমাদেরকে দিয়েছেন খেয়াল রাখতে হবে সাথে সাথে আমাদেরকে খাবার রাইট আছে বিভিন্ন বন্ধুদের বাড়িতে গিয়ে এটাও আমরা যেন সমাজের জন্য খেয়াল রাখি আল্লাহ তোর আয়াত থেকে আমাদের হেদায়তফিক দিন আসসালাম আলাইকুম আহমতুল সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল ব্যাংক আটচল্লিশ বার্মিংহাম पाउंड बी बी बी एल ओ ओ कोड कोड बारे इमेल कर